আবু মালি রৌদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন এক মেঘলা দিনে আমরা বুরাইদা রৌদ্দিয়া তালা আনহু এর সঙ্গে ছিলাম তিনি বললেন শীঘ্র সালাত আদায় করে নাও কেননা নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আসরের সালাত ছেড়ে দেয় তার সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়